ইয়াল ইয় তু জু আল বিগত হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনি আল্লা কাছে সাহায্য চান তেলাওয়াতের শুরুতে আউদ বিল্লাহমিনুর রাজিম পড়তে হয় এই আয়াতে আল্লাহ তালা হুকুম করেছেন অর্ডার দিয়েছেন খুবই জরুরি যে তেলাওয়াতের আগে আউজ পড়ব এখন আউজ্লা আল্লাহ কোরআন তেলাওয়ার করতে আসলে শয়তান থেকে পাড়া চাইতে কেন বললেন এই বিষয় ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই অনেক বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে কোরআন পড়তে আসলে যদি শয়তান থেকে আমরা নিরাপদ না থাকি কোরআন পড়া হবে তেলাওয়াত হবে কিন্তু ফায়দা পাব না শয়তান আমাদেরকে কোরআন থেকে ফায়দা নিতে দেবে না সে অনেকগুলো বাধার সৃষ্টি করবে তার ব্যাখ্যাত প্রসঙ্গে তিনি বলেছেন এক নম্বর হচ্ছে কোরআন অন্তরের মধ্যে যা কিছু আছে এটার জন্য কোরআন হচ্ছে শেফা অন্তরের মধ্যে যে সমস্ত রোগ থাকে মানুষের কিছু শারীরিক রোগ থাকে আর কিছু স্পিরিচুয়াল রুহানি আন্তরিক রোগ থাকে এই আন্তরিক রোগ হলো আসল জিনিস হচ্ছে কি কি আন্তরিক রোগ থাকে যেগুলো পৃথনের শয়তানের অবদান থাকে তার মধ্যে একটা হচ্ছে ওয়াস ওয়াশা ওয়াস আছে এটা থেকে আল্লাহ তালা কার কাছে পান্না চাইতে বলেছেন কোন সুরায় সুরা নাসের মধ্যে আসেনা মিনসার ইসল সুফি। শুধুর আল্লাহ আপনার কাছে ওই করে। এই শয়তানকে খান্নাস বলা হয়েছে খান্নাসের অর্থ কি অনেকে অনেক সময় লোকেরা বলেন কোনো লোককে খারাপ বোঝায় খান্নাস বলেন না অনেক সময় তো শয়তানের আরেকটি অ্যাডজেক্টিভ যোগ হয়েছে খান্নাস তো খান্নাস শব্দের অর্থ হচ্ছে যে সুযোগ মতো ধোকা দিতে আসে আর যখন একটু বেকায়দা হয় তখন পালিয়ে যায় আবার যখন সুযোগ পায় আবার আসে এই এই যে এতবার আসে আর পালিয়ে যায় আসে আবার পেছনের দিকে চলে যায় এই কাজটা করে এটাকে বলা হয় খান্নাস এই কারণে তাহলে এখানে বুঝলাম আমরা যে অন্তর মধ্যে ওয়াস বাসা দেয় এটা একটা অন্তরের রোগ আর একটা হচ্ছে মনের মধ্যে যে সমস্ত ডিজায়ার গুলো আছে কামনা বাসনা যেগুলো আছে কিছু তো আছে হালাল তরিকায় কামনা বাসনা মানুষের মনে উদ্রেক হয় আবার কিছু আছে সাহাওয়াত যেগুলো হালাল নয় যেগুলো অন্যায় গুনার কথা এগুলো কল্পনা নিয়ে আসে কোনো কিছু একটা দেখলো মানুষের মধ্যে শাহবাদ সৃষ্টি হয়ে গেল এবং সেটা ক্রিয়া করছে হারামের দিকে মানুষের মনের বেঁধে এই সাহবাদটা যে আসছে এটাও অন্তরের মধ্যে আসে এর পেছনে শয়তানের হাত থাকে ওয়াশ থেকে শাহওয়াত সৃষ্টি হয় ওয়াশ আশা মানে একটুখানি আর শাহওয়াত হলে তো আর একটু আসছে শক্তিশালী হয়ে আসছে ওয়াস তখন শাহওয়াত হয়ে যায় খুব চাহিদা সাহস পয়দা হয়ে যায় এরপরে পরে আরেকটা আসে এরা দা তুলফ এদেসটা যখন আরো শক্ত হয়ে যায় তখন মানুষ এটা খারাপ কাজের সংকল্প করে ফেলে ঠিক না। এটা গ্রাজুয়ালি মজবুত হতে থাকছে শয়তানের চাবিটা ভালো করে কাজ করছে প্রথম ওয়াশ ওয়াসা একটু আসলে আবার আসলে চলে যায় ওয়াশ ওয়াসাটা আর একটু গভীর হয়ে গেলে সাহেস পয়দা হয়ে যায় সাহেসটা যখন গভীর হয়ে যায় সাহেসের তাড়ায় মানুষ খারাপ কাজের সংকল্প সিদ্ধান্ত প্লান করতে থাকে সবকিছু এখানে মানুষের সাহায্য চাইতে হবে এবং এই কাজটা কর্মশরী পড়া অবস্থাতেও তার ভিতরে অমনোযোগী হওয়া থেকে শুরু করে গাফলতি থেকে শুরু করে সবকিছু সে অন্তরের মধ্যে নিয়ে আসবে সেই জন্য আল্লাহ তাদের কাছে পানা চাইতে হবে এখন তিনি আর ব্যাখ্যা করছেন যে ফাহা উন শান তাহলে ভিতরে যে আমার হুকুম করছে ওয়াস ওসা পয়দা করছে এইগুলো অন্তরে আসলে এটা শেফা হচ্ছে আউজবিহমিনা শৈতান রাজীব এই দোয়া দিয়ে পানা চাইতে হবে আমার দা আর এই দোয়াটা পড়লে এই আউজ পড়লে এই রোগের যে উৎপত্তি আছে সেটা থেকে সরিয়ে দিবে উৎপত্তিটাকে আউট করে দেবে একটু সাফ করে দেবে ক্লিন করে দেবে মাহালান খালিয়ান যাতে করে অন্তরটা একটু পরিষ্কার থাকে সাফ থাকে ক্লিন থাকে রোগ ঔষধ কাজ করার জন্য। রুগীকে ঔষধ দিতে হয় কোনো জায়গায় ঘা থাকলে ঘায়ে ঔষধ লাগাইতে হলে তার লাগানোর আগে আর একটা কাজ করতে হয় সে কাজটা কি পরিষ্কার করতে এই তো বুঝে পড়ছে পরিষ্কার করতে হয় তো আউজবিল্লা হলে পরিষ্কার করা তারপরে কোরআই পড়লে সেফা কাজ করবে এখন সুন্দর সায়েন্টিফিক ভাগে তিনি ব্যাখ্যা করেছেন তাহলেই এই কোরআনের আর তার আবর্জনা করলে আউজ না পড়লে আল্লাহর কাছে ভালো করে পানা না চাইলে কোরআন শরীফের যে অ্যাকশন এর প্রতিক্রিয়া বা এর পজিটিভ যে ইনফ্লুয়েস হওয়া দিনের ভিতরে করে হবে না এই জন্য আউজুবুল্লাহ এক নম্বরে এই দরকার তিনি এই এক নম্বর ফায়দা বললেন আহ দুই নম্বর ফায়দা তিনি বলছেন আওয়াজ কোরআন শরীফ পড়ার আগে যে কোরআন হচ্ছে হেদায়াত জ্ঞান শরীয়তের জ্ঞান এবং সকল খায়েরের ভালো কিছুর মাদদা ভালো কিছুর ম্যাটেরিয়াল মূল মৌলিক জিনিস এগুলার কাঁচা মাল কোরআন হচ্ছে হেদায়ত এবং খায়ের কাঁচা মাল যেটা অন্তরে ঢুকবে কেমন আন্নালমা আমান আর কি কাঁচা না বলে মূল উপাদান কোরআন হচ্ছে কোরআন হচ্ছে হেদায়তের এলএমের খায়ের মূল উপাদান হচ্ছে কোরআন যেভাবে আন্নাল মা আমাদ দাতুন নবাদ কোন ফসল গাছপালা ইত্যাদি জমিন থেকে জন্মানের জন্য একটা ভালো জিনিস লাগে মাটির সাথে একটা ভালো জিনিস থাকতে হয় সে ভালো জিনিসটা কি সার বা আসল অরিজিনাল হচ্ছে পানি পানি যদি না থাকে জমিন একদম শুকনা থাকে তাহলে কিন্তু সেখান থেকে ফসল আসবে না তাহলে জমিনের মধ্যে অন্যতম একটা মৌলিক উপাদান হলো পানি জমিনে পানি আসে একটুখানি পানি যত একটু ভালো পরিমাণ থাকে তাহলে গাছ উঠলেই তার রস টানতে হবে রসটা কি আসলে পানি শিকড় যেতে টানে কি টানে আসলে পানি টানে অশয়তান ও না আড়ুন আর শয়তান হচ্ছে আগুন ইয়ে কর ফালান শৈতানের উদাহরণ হচ্ছে আগুনের মতো কোন জায়গায় আগুন থাকলে আগে আগুন যদি থাকে কোন জায়গায় তাহলে সেই জায়গায় কোন ধরনের ফসল গাছপালা কোন শাকসবজি উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকবে আগুন ওটা পুড়ে ফেলবে বা কুল্লামা আহাসের খাই মিনাল কালবে সাফিফি শৈতান হচ্ছে আগুন আর কোরআন হচ্ছে পানির মতো আমাদের অন্তরে এখন যদি এখানে আগুন থাকে পানি আর থাকবে না পানি শুকিয়ে যাবে না এই আল্লাহ তালা আমাদের অন্তরের ভিতরে কোরআন কাজ করার জন্য সেখানে শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পানা চাইতে হবে ওইটা আগেরটার সঙ্গেই এই কথাটা সম্পর্কিত আছে তবে তিনি বলেন পার্থক্য হচ্ছে যে পাওয়া শুরু হয়ে যাবে এক নম্বরটা নিশ্চিত হয়ে গেলে কিন্তু শয়তান্ত আবার আবার আসবে আবার আসবে দীর্ঘমেয়াদি ফায়দার জন্য টিকে থাকার জন্য দুই নম্বরটা কাজ করবে তিন নম্বর বলছে আনার মেলা একে তাদ এলকোর আন কোরআন সহিব যখন আমরা তেলাওয়াত করি ফেরস আমাদের কাছে চলে আসেন কোরআন শুনতে চান করে ফেরজ তারা তেলাওয়াত শুনতে খুবই এনজয় করেন চলে আসেন এ পক্ষে দলিল হচ্ছে সাহাবি ওসাইদিন হোদায় রাজি আল্লাহ আনহু ওসাইবিন হদাই রাজি আল্লাহ আনহু সলিমে এসেছে উনি একবার কোলান তারাওয়াত করছিলেন রাত্রে তিনি দেখতে পেলেন মাসাবিহ যে ওনার মাথার উপরে উপরে দেখা যায় কি জানি একেবারে মেঘের মতো আসছে এরকম করে বিশাল এরিয়া ছে ফেলেছে কিন্তু সেখানে শুধু নূরের চমকা লাইট মনে হয় যেন জলে তিনি রাত্রে এটা দেখলেন এসে বলেন ইয়ারাসুল্লাহ কালকে রাতে আমি একটু বেশ কোরআন তেলাওত করছিলাম আর আমার খোলা আকাশের দিকে তাকিয়ে দেখি যে উপরে মতো কিছু একটা কিন্তু সেখানে শুধুমাত্র নূরের চমকানো লাইট জলে মনে হয় না কিছু তখন তিনি বলেন তিলকাল মালা একা এগুলো ফেরেস্তারা তোমার কোরআন তেলাও শুনতে এসেছিল অর্শাই তো দেব্দুল মালা কেউ আদৌ বেহি আর শয়তান হচ্ছে ফেরেস্তার বিপরীত ফেরেস্তাদের দুশ্মন এই জন্য ফেরস্তা থেকে আসতে হলে শয়তান থেকে জায়গা আপনার কাছে চার নম্বর ফায়দা হচ্ছে শয়তান যখন দেখে কেউ কোন ইবাদতে আছে নামাজ পড়তে আসছে কোরআন তালাবাত করতে আসছে তো সে তখন যাতে মানুষের মনোযোগ না হয় কোরআনের দিকে তেলাওয়াতের দিকে নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে সে কি করে তার একেবারে নিয়ে আসে কি পরিমাণ তাকে করা যায় তাকে মনযোগ সরানো ওকে এবং কোরআন পড়েই যায় শুরু করে কিন্তু এর অর্থ উপলব্ধি করার চেষ্টা না করে এক একটা শব্দ দিকে নজর না দেয় ইমাবিন কাইম রহমতুল্লাহ লেখেছেন। তো তিনি তো আরবি মানুষ আরবরা কোরআন তালাবাদ করলে সাধারণত তারা মোটামুটি অর্থ বুঝে যান করলে সাধারণ পাঠকরা এই মানে পারেন না আর কি যাদের সেই নাই তবুও কিছুটা তো পারেন কিছুটা যখন পড়ি আমরা ইন্দা গাফরুর রাহিম এটা বুঝতে কারো অসুবিধা হয় মিন জান্নাতম তাহল এটা বুঝতে অসুবিধা হয় হয় না ইন্না বাদু বুঝে আসে না এগুলো তো বুঝে আসে যতটুকুই বুঝে আসে যে ব্যক্তি কোরআন তেল করবে তার কিছু এগুলো খেয়াল করতে হবে আমি কি পড়ছি এখন খালি পৃষ্ঠা পরে পৃষ্ঠা যাওয়া যেন মাকসুদ না হয়ে আসল মাকসুদ হচ্ছে কোরআন থেকে এই ফায়দা নেওয়া এই ফায়দাটা হলো অন্তরের মধ্যে যেভাবে নামাজের মধ্যে আপনি রুকু সে যা করলেন কিন্তু কোন মনোযোগ ছিল না আল্লাহ আকবর বলতে কি বুঝা হয় খেয়ালও ভানোর আধিম বলতে কি বুঝায় একটু লক্ষ্য করলাম না আমাদের একটু খুশু খুচু দিলটা নরম হওয়া আয়াতের সঙ্গে আমার কোন রেসপন্ড হলো না এরকম যেন না হয় এইটা শয়তান তার দলবল নিয়ে আসে মুসলি বা এবং কার আনকে কোরআন পাঠককে যেন সে মনোযোগ না দেয় কারণ আসল মাকসুদ হচ্ছে আল্লাহ কোরআন থেকে দিতে চেয়েছেন এই লেসনগুলো নেওয়া এটা তো আসল মাকসুদ তো সে শান এসে যায় সে যেন কোন লেসন না নেয় মনটা যেন নরম না হয়ে যায় এগুলো যেন খেয়াল না করে খালি পড়ে যাক পড়া থামাইতে পারে নাই বলছে পড়বাতে পড়বা কিন্তু ফায়দা নিতে দেবো না এইরকম প্লান করে সে আসে তাহলে আউজ্লাহমিনের সায়তী পড়লে আল্লাহ তালা আমাদেরকে ফায়দা নেওয়ার জন্য সাহায্য করবেন পাঁচ নম্বর হচ্ছে কোরআন তিনি তেলাওয়াত করেন আসলে তিনি মনে হয় আল্লাহ তালার সঙ্গে কথা বলছেন আল্লাহ তালার কালাম তেলাওয়াত করা মনে আল্লাহ তালার সঙ্গে ওনার মোনাজাত হচ্ছে মোনাজাত শব্দ আল্লাহ তালার সঙ্গে কথা বলা এই জন্য আমরা যখন দোয়া করি এটাকেও মোনাজাত বলা হয়ে যায় আমরা এখন নামাজ পড়ি এটাও মুনাজাত কত রকম দেখছেন খালি তো আমরা একটা মোনাজাত মনে করেছি দোয়া করা মুনাজাত নামাজ পড়া মুনাজাত মোনাজাত ইউনাজির ইউনাজিরবাহু মুসল্লি আল্লাহ সঙ্গে তার কথা কথোপকথন হয় মোনাজাত মানে দুইজনে কথা বলা আমি কথা বলি আল্লাহ শুনেন আমি দোয়া করি আল্লাহ শুনছেন আল্লাহ আমাকে রেসপন্ড করছেন আমি নামাজ পড়ছে আল্লাহ এসেছে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এটার জবাব দেন একটা করেন। কি বলেন আমার আমার প্রশংসা করল আর রহমানি আব্দি আমার বান্দা আমার অনেক প্রশংসা করলো অনেক গুনগান গাইল এই যে আল্লাহ কথা বলছেন রেসপন্ড এইটাই হলো মুনা যা ঠিক তে আপনি কোরআন যখন পড়ে এরকম ভাবে ইউনাজ আল্লাহর সঙ্গে কথোপোক মনে হয় একটা আল্লাহ তালা এত সুন্দর করে এত বেশি কোরআন শুনতে চান বাদ যে ব্যক্তি বিশেষ করে কোরআনের তার কণ্ঠ সুন্দর এবং সে সুন্দর খুশু সহকারে অর্থ উপলব্ধি সহকারে তাদাব্য সহকারে চেষ্টা করে তালাওয়াত করতে এটাকে আল্লাহ এত পছন্দ করেন গান বাজনা শুনতে গান বাজনা বলারা যেরকম পছন্দ করে তার সে বেশি আল্লাহ তালা কোরআন শোনার পছন্দ করেন আমাদের অতানা হস্যের অলগে না আর শতলাওয়াত কি গান বাজনা বিভিন্ন রকমের কবিতার আসর বসানো যেগুলো অনেক সবগুলোই এই সমস্ত গান বাজনা কবিতার আসরের মূল বিষয় কি থাকে মোস্ট অব দা টাইমস কি থাকে তা মেজরিটি টাইমে যে গানগুলো মানুষের শুনে এই সিনেমার গান বলেন আর আদার গান বলেন বিভিন্ন শিল্পীরা যে গায়ে বাজনা টাননা দিয়ে সব ক্ষেত্রে এগুলোর মূল বিষয় মোস্ট অব দা টাইম কি থাকে এখনো গেলেন না কোন আসল টাকা দেখতে পারলেন না হ্যাঁ অবৈধ সম্পর্ক প্রেম প্রীতির কথা দেখতে কেমন লাগে কি কাহিনী এই না সব কিছু? অবৈধ প্রেমের কথা থাকে বেহায় আপনার কথা থাকে এগুলো যত বেশি হবে সেইটা তত বেশি আকর্ষণীয় তাই না এগুলো তত বেশি আকর্ষণীয় তার এগুলা মধ্যে কার জিনিস ওগুলো শয়তানের জিনিস মানুষকে বেহাই আপানা পানার দিকে এই সমস্ত অবৈধ প্রেমের কাহিনী নিয়ে গান রচনা হয় প্রেমিকার বিভিন্ন জিনিস নিয়ে সে আলোচনা করে এগুলো সব তার মোকাবেলা হচ্ছে কোরআন আর আল্লাহর পছন্দের জিনিস আর ওগুলো হচ্ছে শয়তানায় পছন্দের জিনিস কাজেই আল্লাহ তালা তিনি যেহেতু শুনবেন পছন্দ করেন সেই জন্য তার মনে যাতে কোনো ধরনের না আসে এই জাতীয় আল্লাহ নিজে শুনবেন তার তেলাওয়াতকে এই জন্য তেলাওয়াত আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রস্তুতি নিচ্ছে কারণ আল্লাহ সাহায্য না করলে পারা যাবে না শয়তানার সঙ্গে মোকাবিলা করতে আমরা শয়তানার মোকাবিলায় কার কাছে আল্লাহর কাছে যে সাহায্য চাবো সে সাহায্যরা কার কাছে চাইতে হবে শুধু আল্লাহর কাছে সেটা আপনার কাছে তারপরে ছ নম্বর হচ্ছে আরেক জায়গায় বলেছেন নবী রসুলগন যখন আল্লাহর কালামকে ওয়াহিকে মানুষের কাছে পৌঁছান করে শুনান তখন শয়তান এবং আল্লাহ চান তখন শয়তান এসে নবীদের এই চাহিদার মধ্যে বাধার সৃষ্টি করে দেয় মানুষের কানে কানে গিয়ে বলে যে এইগুলা বিশ্বাস করো না এগুলো ওয়াহিনা এগুলাতে সে নিজে বানিয়েছে এভাবে করে যখন আল্লাহর নবীগণ আল্লাহ কালাম তেলাবাত করেন তখন গিয়ে শয়তান মানুষকে বাধা সৃষ্টি করে দেয় যে এটা শুনো না এদিকে মনোযোগ দিও না তো নবী করিম সাল্লা তেলাবাদ করছেন নামাজ পড়ছেন আর তারা কি করছে হাততালি দিচ্ছে উলুধনি দিচ্ছে যাতে মানুষ এটা শুনতেও না পায় শতান তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে এইজন্য দেখা যায় শয়তান আমরা যখন তেলাবাদ করি তখনও আসে আলি বলেন তার মিস্টেক হয়ে যায় রাতের মধ্যে মিস্টেক হয়ে যায় মুখ হচ্ছে তুমি ভুলে গেছে হয় কিনা হয়ে যাক ওকে করে এরপরে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে মনোযোগ হারিয়ে যাচ্ছে কাজেই এখন যখন এইভাবে করে আসে সেই জন্য তার উচিত যে আল্লাহ তালার কাছে সাহায্যে চাওয়া যাতে করে আল্লাহ তালা তাকে হেল্প করেন সে যেন ঠিকমতো তেলাবতটা করে যেতে পারে ডিস্টার্ব যেন না হয় কনফিউশন যেন সৃষ্টি না হয়ে যায় আর তার মনোযোগটা যেন হারিয়ে না দেয় পরের তা হচ্ছে ইন্নার সায়তান আখরাসমা কোন আলাল ইনসান্দা ইহমিল খাইয়ের যে কোনো ভালো কাজের জন্য যখন মানুষ কোনো উদ্যোগ গ্রহণ করে শয়তান তখনই এমন চেষ্টা করে যে কিভাবে তার এই কাজটা থেকে তাকে বাধা দেওয়া যায় তাকে সরিয়ে দেওয়া যায় তাকে তার মনের ভিতরে দুর্বলতা সৃষ্টি করে দেওয়া যায় এবং সে অনেক শক্ত বাধা নিয়ে আসে এমনকি রসুল উল্লাহ সালকে বাধা দিতে চেষ্টা করেছে তিনি একটা হাজি হে বললেন ইন্না শান তাফল্লা আলাই আল বা যে গত রাত্রে আমি যখন নামাজ পড়ছিলাম শয়তান এসে আমাকে ব্যাপকভাবে ডিস্টার্ব করা শুরু করে দিল এবং সে এমন বেড়া লাগিয়ে দিল সে আমার নামাজকে ভেঙ্গে দেওয়ার মতো অবস্থা করে ফেলল কাজেই এই শয়তান কে থেকে দূরে থাকার জন্য সে এটা করতে পারে তেলাবাত করতে গেলে মানুষের তেলাবাতের মধ্যেও ডিস্টার্ব সৃষ্টি হয়ে যায় যেন সেজন্য উচ্চারণ করতেছেন এক সপ্তাহ চলে আসে মুখে দিয়ে আরেক শব্দ হয় না এরকম এবং যায় প্রায় সেখানে দেখা যাচ্ছে ডিস্টার্ব করছে জানা আপনার মুখে আসছে না এগুলো শয়তানের কারণে হয় এবং তার মানে এটা এর অর্থে এই নয় তার একটু মিস্টেক হয়ে গেল তার তারপরে বেশি সওয়ার হয়ে গেছে আর যা কম মিস্টেক হয়েছে তারপরে কম সওয়ার হয়েছে এটাও জরুরি না কারণ সয়ং রসুল্লাহ সালামকে মিস্টেক করানোর জন্য সেই চেষ্টা করেছে আর কি হাজি তিনি বললেন আহ সাহাবি সাবিনে এসেছে হাজি বলেছেন আদাল আদম বে আ যে শয়তান বনি আদম কোন রাস্তা দিয়ে কোন কাজ করবে সব রাস্তায় বসে থাকে যে রাস্তা দিয়ে ভালো কাজ করতে যাবে সেখানে তো নিজের খাই আরেকজনের ক্ষতি করতে চায় নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে যদিও কথাটা ইসলামী দৃষ্টিতে ঠিক না এগুলা কুসংস্কার যাই হোক কিন্তু শয়তান সারাটা দিন তার টার্গেট তার মো প্রধান কাজ কি শয়তানের বলেন দেখি বনি আদমকে জাহান নামে নেওয়া বনি আদমিকে বিভ্রান্ত করে কোন দিকে নেওয়া জানা এটা তো প্রধান কাজ এই কাজের জন্য সে ঘুমানোর সময় পায় না এইজন্য জন্য দুপুরে ভাত খেলে ঘুম আসে তাই না আমাদের একটু এটাকে বলে কাইলুলা। তো নবীকে রহিম সাল্লা সাল্লাম কাইলুলা নিজে করতেন কাইলুলা করা শূন্য আর বলতেন ফাইন ঠিক আলাইলো তোমরা একটু দুপুরে ভাত খাওয়ার পরে কাইলুলা করো শয়তান কায়লুলা করে না তার কায়লুলা করার সময় নাই তো মানুষের পিছনে আছে আর কাইলুলা করলে এটা পরবর্তী পর্যায়ে আপনাকে অনেক এনার্জি দেয় এই জন্য ইংলিশ এটাকে কি বলে পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপ মানে আপনাকে এনার্জি দেয় এটা হাদিসের কথা যারা কাফের মশ্রেক আছে বেদিন আছে অন্য ধর্মের অনুসারে তারা তাও হই না তারা কোনো সময় যদি ইসলাম সম্পর্কে কোনো কিছু পড়ে দেখে আপনি একটা বই দিলেন সে পড়লো অনেক সময় দেখা গেল পড়ার পরে তখন তাকে ছয়তা নিষে ওয়াশ বাসা দেয় সে যদি একটু মনের ভিতরে চিন্তা করছে যে ইসলাম ঠিক আছে কিনা একটু দেখি তাকে ওয়াসা কি আরে তুমি ইসলাম কবুল করবা এই ব্যাপারে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দিন ছেড়ে আরেক এই দিনে যাবা তাকে এই ওয়াশ বাসা দেয় আরবদের করাই এইসা দিয়েছিল ফা আসা ফা আসলামা এখন কেউ আছে এমন যে মাসা আল্লাহ আল্লাহ তাকে শয়তানের কথা শুনে নাই অসা সে কবুল করেছে এখন শয়তানা একজাম্পল দিয়েছেন মক্কার মুসলমানদেরকে যারা ইসলাম কবুল করেছে কাফের ছিলেন তাদের এক্সাম্পল দিয়ে নবী করিম বুঝাচ্ছেন হয়তো আমাদের কোন কোন ক্ষেত্রে মিলবে কোন কোন ক্ষেত্রে হুবহু এরকম নয় কিন্তু কাছাকাছি মিলবে তো বলেন যে দিল দেওয়ার পরে পারল না সে হিজরত থেকে ঠেকাইতে পারে কিনা দেখি তখন হিজরতের রাস্তায় বাধা দিবে যে না আজেরু ও তাদের তুমি হিজরত করবে তোমার এই সুন্দর মাতৃভূমি আকার জমিন এখানে তোমার টাকা পয়সা ঘর সব ফেলে চলে যাবা কোথায় তুমি বাসস্থান কিন্তু কোন কোন সময় দেখা যায় যে সে হিজরত করে ফেললো হয়তানোর কথা শুনি নাই চলে গেছে মদিনা এখন দেওয়ার পরে তারপরে গিভ আপ করবে না ছেড়ে দেবে না সে জেহাদের নেহাদের মাল থেকে তারপরে বলছে তুমি যদি জেহাদে যাও তুমি যদি শহীদ হয়ে যাও তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে বাচ্চারা এতিম হয়ে যাবে এটা একটা কি উপায় হবে দরকার নাই থাক এইভাবে করে একটা পরে একটা তার পিছনে আসে তারপরে তিনি বললেন কিন্তু যে ব্যক্তি আল্লাহ তোমার মজবুত আছে সে তার কথা শুনল না সেহে চলে গেলেন যে পদে পদে সে আমাদেরকে যে কোনো ভালো কাজেই সে ওয়াশ বাসা দিতে চাইবে এই জন্য যে এই যেকোনো ভালো কাজের উদ্যোগ আপনি নিলেই শয়তান এসে মধ্যে আসবে একটা মসজিদ বানানোর উদ্যোগ নেন একটা এলাকার মধ্যে মসজিদ নাই আস্তে আস্তে কিন্তু টাকা অসুস্থর করেছেন কিছু লোকজন হয়েছে মাসা এখন এই মসজিদের কাজ শুরু হবে কিভাবে জায়গা কিনেছেন এর মধ্যে কি শুরু হয়ে গেল এখন এই শুরু হয়ে গেল যে এখন চেয়ারম্যান কি হবে এখন তারপরে আমারে করবে করবে কি না এই জাতীয় কিলোনি শুরু হয়ে গেল। এইভাবে কোনো ভালো কাজে দেখুন সে তার একটা পরে একটা আছে এই বিষয়ে একজাম্পল দিতে গিয়ে আহ মুজাহিদ রহমতুল্লাহ আলহী যিনি ইবন আব্বাস রা দিয়া আনহুর ছাত্র তাফসিরের ছাত্র তবে তিনি বললেন নাম্বার অনুযায়ী তার সৈন্য পাঠায় এদের পিছনে তার বাহিনী পাঠায় প্রত্যেকের পিছনে একটা করে লাগাই দেয় আগে তো আছেই কিছু কারিন তো আছে এছাড়া স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় এদের হজ করতে যাচ্ছে একশো জন যাচ্ছে একশোটা তোমরা তাদের পিছনে থাকবে সে চায় যে ব্যক্তি যে কোনো ভালো কাজের উদ্যোগ নিবে গন্ডগোল শুরু হয়ে যায় তারপরে গন্ডগোল শুরু হয়ে গেছে এর পিছনে শয়তানি বিশাল হাত থাকে এইজন্য মানুষকে কি করতে হবে যেকোনো ভালো কাজের উদ্যোগে সব সময় আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে এরপরে তিনি বলেছেন যে যেমন ওই ওই নাম্বারে বলছেন যেমন মুসাফের যদি কোন জায়গায় ট্রাভেলার সফর করতে যায় তাহলে তাকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় কখন কোন হাইওয়ে রবারি করা অ্যাটাক করে বসে হাইজাকার আসে কিনা পকেট মার আসে কিনা যদি এখনকার জমানায় এগুলো কম এসব দেশে তা আমাদের দেশে এখনো আছে ব্যাংক থেকে টাকা নিয়ে উঠছেন কি অবস্থা হবে খেয়াল করতে হবে খেয়াল করতে হবে যে ঠিক আছে এরকম যে ব্যক্তি আল্লাহর কোন কাজের জন্য আসলো দিনের কাজের জন্য আসলো এ বাদাতে আসলো তাকে এভাবে সতর্ক থাকতে হবে সর্বশেষ তিনি বলেছেন যে আরেকটি ফায়দা হচ্ছে আউজ্লাহ কোরআনতালা আগে এটা একটা অ্যানাউন্সমেন্টের মতো যে আমি এখন কোরআন তালাওয়াত করছি কারণ শুধু কোরআন তেলাও পড়ার কথা আল্লাহ নাই যে কোনো বক্তৃতার আগে এটা বলেন নাই খাওয়ার আগে বলেন নাই হ্যাঁ সবকিছু শুধুমাত্র কোরআন তেলাওত আগে আল্লাহ তালের পড়তে বলেছেন এটা ডিক্লারেশন হলো অ্যানাউন্সমেন্ট হলো যে এখন কোরআন তালাওয়াত হচ্ছে যিনি পড়বেন যারা শুনবে তাদের জন্য তারা এখন কোন কথা বলতে পারবে কোরআনতলা হচ্ছে তারা কোনো না। এই সময় কথা বলতে থাকে এটাকে ঠিক হবে হয়ে গেছে এখন করনতলা হবে তাহলে আউ্লাহ সাহিদ রাজিম এই পড়াটা পড়ার মধ্যে আর একটা হচ্ছে যে আমি অ্যানাউন্স করে দিলাম আমার জন্য আর যারা কেউ শ্রোতা থাকে সবার জন্য যে এখন সবাই ফোকাস করো করতলা করা হচ্ছে তারপরে তিনি বলেন ফাহাদি বা কিছু কয়েকটা পয়েন্ট আসলো যেগুলো পড়ার কি কি ফায়দা হতে পারে আলোচনা হল আর এই আউজ বিল্লাটা অনেক তরিকায় পড়া যায় আমরা যেটা পড়ি এই আয়াতের আলোকে আমরা পড়ি আউজ রাজিম কিন্তু কোন কোন সময় রেওয়াজ এসেছে যে আউজ বিজিম যখন তুমি কোরআন তালাওয়াত করো হম অন্য জায়গা আসছে বিল্লাহিনা রাজিম তারপরে কোন জায়গা আছে সামিউল আলিম যোগ হয়েছে আর কোন জায়গায় দাঁড়ালে প্রথমে তো নিয়ত করা যা তু আর থাকলে তেলা শুরু করার আগে কোন কোন সময় তিনি পড়তেন আউ্লাহি সামিউল আলিমিন এটা কোনো সময় কোনো কোন অনুষ্ঠানে কারীরা পড়েন এটাও যায়ে যাচ্ছে এটাও নবী করিম সালাম কখনো কখনো পড়েছেন আহ তারপরে আরো এসেছে যেটা যে ওয়ালাম্মা কাতবার কাবু শৈতান বিশেষ করে মানুষের যখন শয়তান মানুষকে বিভিন্ন তরিকায় ক্ষতিগ্রস্ত করতে চায় তার মধ্যে একটা আছে যখন মানুষ রাগ হয়ে যায় তখন শৈতানের ক্রিয়া করতে সুযোগ হয় কয়েকটি সিচুয়েশনে মানুষের মধ্যে করা সহজ হয় হচ্ছে রাগ করা একটা গুলো একটা হলো অতিরিক্ত দুঃখের সময় প্রচন্ড দুঃখে শোকে মানুষ যখন দিশে থাকে না তখন মানুষ কি করতে চায় কোন কোনো সময় আত্মহত্যা করতে চায় এটা শয়তান স্পৃহা ওইটাকে দুঃখের সময় কাজে লাগায় মানুষ অতিরিক্ত প্রচন্ড আনন্দ ফুর্তির মধ্যে আসে তখন মানুষ পেতে শয়তান অপকর্ম করায় তাহলে এই সমস্ত সিচুয়েশনে শয়তান চান্স নেয় বিশেষ করে এই জন্য আমি জানি তার সব ঠিক হয়ে যাবে সেই বাক্যটা ছিল কি আউদিন এইভাবে করে শয়তানের কতগুলো আহ সিচুয়েশন আছে সে আমাদের শরীরে ভিতরে ঢুকতে পারে কাজ লাগাই আর একটু পাম্প করে দেয় তখন মানুষ অন্যায় কাজকর্ম করে ফেলে বড় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে রাগের মাথায় এমন হয়ে গেল স্বামী ঝগড়া করতে করতে কি করলো তালাক উচ্চারণ করে ফেললো বিবাহ ভেঙ্গে গেল নিরানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন কিন্তু পাওয়ার খাটাতে পারবে কার উপরে ইন্নামা সুলতানহ আল্লাহ নাহ ও আল্লাহ বিহিম মুশরেক তার পাওয়ার খাটবে তার অথরিটি বাস্তবায়িত হবে ওদের ক্ষেত্রে যারা তাকে একান্ত আপন জন হিসেবে গ্রহণ করে অভিভাবকের মতো মানে তার পরামর্শে চলে এদেরকে আর যারা করে তাদেরকে শব্জা করে নিবে তার হাতের মধ্যে যা খুশি তাই করাতে পারবে আর যারা তাকে একান্ত আপন মনে করে না বরঞ্চ কি মনে করে দুশমন, দুশ্মন ইন্নাকুম আদু মুবিন তাদেরকে সে কবজা করতে পারবে না এবং আল্লাহ সে মানুষকে চেষ্টা করতে কমতি করে না কোন সময় টেম্পোরারিলি ভালো মানুষের শয়তানের শিকার হয়ে যেতে পারে শয়তানের ধোকায় পড়ে যেতে পারে আমরা দেখি যে সে আদমার আসা পর্যন্ত ধোকা দিয়েছেন তাই না ধোকাতে সম্মত সক্ষম হয়েছে কিভাবে ধোকা দিল আদম আরাম একজন নবী নবীরা তো মাসুম হন ধোকা ফেললো কেমনি তাদের গুনার ইচ্ছাটা যে কাজ মুনকার কার এমন কোন খারাপ কাজের গুণা কোনো ইচ্ছা কোন নবী করেন নাই আল্লাহ মাফ করু কবিরা গুণা সেরেক তারপর কুফরি জেনাবিচার মদ খাওয়া এই জাতীয় কোন গুনা কবিরা কোন নবীরা করবেন না কিন্তু ধোকায় পড়ে যেতে পারেন ধোকা আদম আলাহ সালাম ধোকা দিয়েছিল আল্লাহ তালা সে কথা বলেছেন কি সে তার ধোকা দিয়ে তাদেরকে প্রভাবিত করে ফেলেছিল ধোকাটা কি দিয়েছিল হাল আদুলকুম আলা সাজারা তিন খোল আরে আদম জান্নার তো এত মজা খুব ভালো লাগে না হ্যাঁ তা তো অবশ্যই তোমাকে তুই বের করে দিবি একদিন এখান থেকে আরো দেখালি পাঠানোর জন্য এখানে রাগের না বেছে দিন কিন্তু কি বুদ্ধি ওই যে একটা গাছ আছে যে খাইতে নিষেধ করছে ওইটা কেউ খেলেই যান নাচে বন্দোবস্ত হয়ে যায় আর বাইরে হওয়া লাগে না তোমার সঙ্গে তো না কথা আবার বারে বারে আসে বারে বারে হল্লাহ ইসলামের কিছু বোঝায় আবার আদমালের কিছু বুঝায় তারপরে শুভাকাঙ্ক্ষি আমার কথা শুনো আসামা আল্লাহর কসম করে বলছে তোমাদের দুজনকে দুজনকে আল্লাহর কসম দিয়ে বলছে আমি তোমাদের একান্ত শুভাকাঙ্ক্ষী বিশ্বাস করো এটা খাইলে দেখবে যে থেকে আর বের হওয়া লাগবে না তো খেলে জান্নার থেকে বের হওয়া লাগবে না তার মানে তো আল্লাহ তো নাকস হবেন না তাহলে আর তাকেই তো আল্লাহ জানাতে রাখবেন প্রতি খুশি তাই না আল্লাহ যার প্রতি খুশি তাকেই তো জাননাতে রাখবে তাহলে বোঝা গেল আল্লাহ নাকস হবেন না এই কথার দিকে নিয়ে গেল আর কি মানে ওনারা গুণা করতে চাচ্ছেন এমন কিছু কিন্তু ওনাদের মনের ভিতরে নাই শুধু জান্নাতে থাকার লোক এই কাজটা সে করে ফেললো তা এটাই হলো আনসার যে একজন নবী কিভাবে শয়তানের ধোকায় পড়ে গেলেন এটা আসলে ধোকা কিন্তু ওনারা সেরে উপর এই জাতীয় কোন কবিরা গুণমত্ব থাকেনি শুধুমাত্র একটা ধোকা দিল যার থাকার জন্য মনেই ভিতরে এবং কসম টসম করে বেতারাকে একটু ভুলাইয়ে দিল তো আল্লাহ তালা সে কথা বললেন যে আদম আল্লাহ সাল্লাম একটু ভুলে গিয়েছে ধোকা দিতে দিতে একটু ভুলে গেলেন সেই কথাই আল্লাহ বলছেন তাকে আমি শক্ত করেছিলাম ওই যে এত মজবুত করে বলেছি এর ঢোকা ওয়াস পড়তে পড়তে ওটা ভুলে গিয়েছে যে কথাটা কত মজবুত ছিল ফানাসিয়া ভুলে গেল ওলাম আজমা আর তার ভিতরে একটা টিকি থাকার জন্য শয়তানের ধোকার মোকাবেলায় যে মজবুতি দরকার ছিল সেই কমতি হয়ে গেল এটা পেলাম না আমি। এখন শয়তান মানুষকে ধোকা দিতে পারবে না কাদেরকে যাদেরকে আল্লাহ তাওয়াক্কল করে তারা যাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন ইন্ন হলাই সাল্লাহ আল্লাহিনা আমন যারা প্রকৃতি ইমানদার তাদের ভরে তার কোনো সুলতান খাটবে না সুলতানের দুটো অর্থ এসেছে একটা হলো অথরিটি এমন কোন বল শক্তি সে তাদের কবজায় নেওয়ার মতো থাকবে না আরেকটা হলো যে দলিল প্রমাণ হজ্জা শয়তানের যে সমস্ত বুদ্ধি মানুষকে দেয় একটাও আপনার দলিল প্রমাণের দিক থেকে যুক্তি সঙ্গত যুক্তি সঙ্গত নয় কোনোটাই তার কথা মতো কোনো যুক্তি থাকবে না শুধু ধোকা থাকবে ধোকা আর যুক্তি কি এক সঙ্গে আসে যারা আপনাকে বিভিন্ন রকমের যুক্তিদের ঢোকায় ফেলে এগুলো আসলে যুক্তি না এগুলো সাজিয়েছে এগুলো আর যুক্তি যেটা দলিল প্রমাণে এমন টাকা বের করার জন্য আর পার্টনার হন ছয় মাসে টাকা ডবল হয়ে যাবে আর এইরকম একটা ফর্মুলা বানিয়ে দিচ্ছে কম্পিউটারে এখন সব সাজানো যায় একদর পর করে হয়ে যাচ্ছে সব দেখাচ্ছে আপনাকে কিন্তু এটা আসলে আপনি যদি বোকা হন গিলে ফেলবেন কিন্তু আপনি যদি সত্যি একটু জ্ঞানই হন তাহলে দেখবেন যে না এগুলো তো সব কথার ফানুষ প্র্যাকটিক্যালি আপনাকে এভাবে যদি সচেতন থাকে তাহলে ঠকাইতে পারবে না কিন্তু আমরা ধোকায় পড়ে যাই ঠিক সচেতন অবস্থা যে যারা সত্যিকার ইমানদার তাদেরকে এসে কোন যুক্তি দিয়ে বুঝাতে পারবে না যে গুনার মধ্যে কোনো ফজিলত আছে এটা তোমার কোনো ভালো জিনিস হতে পারে এটা কখনোই সে পারবে না আল্লা তারা তাকে এখানে উইক করে রাখছে কিন্তু সে কি করবে ধোকা নাফসের মধ্যে একটু মজা সৃষ্টি করে দেবে লোভ করে দেবে এটাও আরেকটি এসেছে কিন্তু তাকে ধোকা দেবে কাকে ধোকা দিতে পারবে আল্লাহ দিন এতাওয়াল্লাহ নহ যারা তাকে একান্ত আপন জন হিসেবে করে নিয়েছে এবং তারা সেরে করে এই জন্য শেতান শুধু ধোকা দেবে কিভাবে আরেক জায়গাতে ঐমাননিহিম সে তাদেরকে অনেক ওয়াদা করে তুমি এই কাজ করলে তোমার যা সুবিধা হবে এই কাজ করলে তুমি অনেক কিছু হয়ে যাবা ও মুখকে মেরে ফেললে তোমার তো অনেক প্রমোশন হয়ে যাবে এখন মেরে ফেলছে এখন তাকে যা ধরা পড়ে গেছে এরকম হয় না বুঝে যাচ্ছে ঐমাননিহিম তাদেরকে তামান্না দেয় করো এটা ওইটার তোমার ব্রাইট ফিউচার হবে এই কাজ করে ফেলো তো আল্লাহ তালা বলেন ইল্লা গুরুরা যত ওয়াদাই শয়তানের প্রমিস করুক সুসংগতের খবর দেখ সবগুলোই ধোকা এই আল্লাহ আল্লাহ বলেছেন খবরদার তোমরা কখনই তোমাদেরকে যখন দুনিয়ার জীবনের বিভিন্ন লোভ লালস জানা তোমাদেরকে ধোকায় ফির না দেয় আর বড় ধোকাবাজ শয়তানের পরিচয় দিয়েছেন আল্লাহ গারুর গারুর মানে কি অনেক বড় ধোকাবাজ তার ধোকা যেন তোমাদেরকে পড়ে না যাও এরপরে হচ্ছে সে তাকে এমন কোন পাওয়ার সুলতানের আয়টা হচ্ছে কোনো পাওয়ার অথরিটি জবরদস্তি কাউকে নিতে পারবে না পারবে কোনোদিন পুলিশ আপনাকে তাড়া করতে পারে মানুষ দুসমন আপনাকে পিটাতে পারে এই কাজ করো না হলে পিটাবো তুমি এই গুনার কাজ করো হলে তোমাকে পিটাবো শয়তানকে আল্লাহ এই পাওয়ার দেয় নেই এই গুণা করো তাহলে এখন আমি তোমাকে পিটাবো এই পাওয়ার তাকে তাকে আল্লাহ কিন্তু সে তার যে কঠিন চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জটা সে আল্লাহ করে এসেছে সে বলেছিল আল্লাহ তালা কাছে যে আল্লাহ আপনার ইজ্জাতের কসম করে বলি আমি বনি আদমের সবগুলোকে ঢোকা দেবো না এইগুলো ছাড়া আর সবাইকে আমি চেষ্টা করব কাউকে ছাড়বো না এই আমাদের সাহায্য চাইতে হয় আল্লাহ তাল কাছে ইয়া কানা ইয়াকানা স্টাইন আর এই সাহায্যটা আল্লাহর কাছে বিশেষ করে শয়তানের মোকাবিলায় অত্যন্ত জরুরি এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য এই কথাটাকে এইভাবে উচ্চারণ করে আমরা যখন আউজবিল্লা পড়ব সে আউজবিল্লা অনেক পাওয়ারফুল আউজবিল্লাহ হবে আর এই আমরা স্বামী আলীম দেখলাম আরো অনেক সুন্দর সুন্দর বড় আউজ্লা আছে হাদিসের মধ্যে মাঝে মধ্যে শয়তান করেছে জিনিস করতে এসেছে কথাগুলোতে মিনকুল্ল শয়ত আনেন হ্যাকুল্লা আনিল্লা বদ নজর থেকে নিজেকে বাঁচানোর জন্য আউজ বিকালিমা তিল্লাহ আমি আল্লাহ তালা পরিপূর্ণ বাক্য দ্বারা আশ্রয় চাই মিনকুল্লে শয়ত নিন প্রত্যেক শয়তান থেকে ও এবং ক্ষতিকর জানোয়ার অথবা যেকোনো ক্ষতিকর প্রাণী থেকে অমিন আয় নিন লম্মা অথবা অথবা বদনজর দেয় ইবল আয় দেয় এইরকম ইবল আয়ের ক্ষতি থেকেও আমি আল্লাহর কাছে পানা চাই ছেলে তিনি নবী করিম সাল্লা সালাম এই সুন্দর দোয়া পড়ে ফুঁ দিয়েছেন যদি ছেলে হয় আর যদি দুইয়ের বেশি হয় ওইদুকুম বেকাল ইমাতি লাইতাম্মা তেমিন আইনাম্মা এভাবে পড়ে বাচ্চাদেরকে ফু দেওয়ার আমল তিনি করেছেন হাসান হুসানকে পড়ে ফু দিয়েছেন এরপর তাদের রাতে ঘুমে ডিস্টার্ব হয় শানি ডিস্টার্ব করে বোবা হতে কিছু হয় তারা এই জাতীয় তরুণ আল্লাহ কাছে পানা চাই বিকালিমা তিলামা তে আল্লাহ তালার পরিপূর্ণ বাক্যগুলো গুলো দ্বারা মিনগাদবিহি আল্লাহর অ্যাঙ্গার থেকে আল্লাহর গোসা থেকে একাবিহী আল্লাহর শাস্ত্র থেকে আল্লাহ দুষ্ট যে সমস্ত সৃষ্টি আছে সেগুলো থেকে এইভাবে করে তারপর আরো লম্বা করেছেন তিনি যখন শয়তানের সঙ্গে ফাইট হয়েছে শয়তান আগুনের মশাল নিয়ে এসেছে ওনা চেহারা দাঁড়িয়ে দেওয়ার জন্য জিবির বললেন এই দুপরে পুনর্বেন আউিমা দুরু যে তারা হাজির হয়ে যায় আমার ক্ষতি করার জন্য তিনি পানা চেয়েছেন এভাবে করে রাজিম হামজিহি না হুম যে ওয়াস ওয়াসা দেয় আর নাফিহি সে ফু দেয় সে মানুষকে ক্ষতি করার জন্য ফুও দেয় অনাফি আর আরেকটা হলো আরেক রকমের ফু ফু দুই রকম একটা নাফ একটা নাফ নাফ হল আর নাফ হল এরকম ফু আছে আর একটুখানি সামান্য স্পিডের মতো আসলো এই দুটো এগুলো সে করে তাহলে এগুলো থেকে আল্লাহ তালার কাছে পানা চাওয়া তাহলে আউজ্লা একটি বিরাট একটা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সয়তান থেকে পানা পাওয়ার জন্য যদি আমরা জেনুইনলি চাই তাহলে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন